अर्थात अपन प्रसिद्धि लाभ कर बाणी जो पूरे विश्व छड़िए पड़े एवं मानुष मा ज्ञान एगे चाहते अनेक बेसिंग आलेमरा प्रत्येक जगह जैगे रही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 সে লিপতে হবে কারণ সে তো মূর্খ আহ সে যে কোনো সময় সিরকে হতে পারে সুতরাং জ্ঞান বাড়াতে হবে সিঁড়ি চিনতে হবে দ্বিতীয় হচ্ছে সিঁড়ি থেকে সতর্ক থাকতে হবে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 चालाना शुरू हो जा मे तलवार आक्रमण जो मध्य शुरू हो जा मान युद्ध विग्रह शुरू हो जा कम्य बंद हैा रसुल एट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 যাদুঘরের উপর সেটি এখানে ব্যক্ত করা হয়েছে সূর্য বলেন আপনাকে এদের চাইতে নিকৃষ্ট যারা আল্লাহ নিকটে তাদের ব্যাপারে সংবাদ দেবো কারা তারা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 তারা বলেছেন যে আমরা অবস্থান করেছিল এদের উপর একটা মসজিদ বানাবো এদের ওই কাপের উপর যেন মানুষ স্মরণ পারে তাদের কথা এবং সেখানে এসে তাদের থেকে বরকত নিতে পারে মানুষ এখানে এসে সেটাই তাদের উদ্দেশ্য मूर्ति पूजा करते शयान आनते मूर्तर पर ईमान आनते प्रथम आयते बला द्वित आयतर मध्य बलाहुदीरा शयतानर पूजा कर तृत्य आयतर मध्य बला उम्मद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 কী করতে হবে যে দাওয়াত দিতে হবে মানুষকে তহহিদের দিকে তাইলে মানুষের জ্ঞান বাড়বে এবং সিডিক থেকে বেঁচে থাকার সুযোগ পাবে আল্লাহ জনে আমাদেরকে যে যে পরামর্শ আমরা উপস্থাপন করেছি সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন ওসল্লাহ আলাহ নবীনা মহম্মদ আলাহি ওসহি আজমা